হুমায়ুদ রাজিয়াল্লাহ তালাহুতে বর্ণিত তিনি বলেন আনাস রাজিয়াল্লাহ তালাহু বলেছেন আমরা সকাল সকাল জুমুয়ায় যেতাম অতপর সালাদ শেষে কায়লুল্লাহ করতাম